আগেকার মতো আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে এ পর্যায়ে যে প্রশ্ন উত্তর উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে জনক ব্যক্তি জানতে চাচ্ছেন এই প্রশ্নের উত্তরে আপনার সৌদি আরবের উচ্চ পরিষদ এবং আপনার যে স্থায়ী ফতোয়া বোর্ড রয়েছে তাদের পক্ষ থেকে একটি ফতুয়া রয়েছে সেই ফতুয়াটা আমি উল্লেখ করছি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হওয়া হম কখনো আল্লাহর কোন আল্লাহর নিয়মের বহির্ভূত করা যাবে না এবং আপনার কোন এবাদতকে ব্যাপক রাখা অথবা সাথে নির্দিষ্ট করে দেওয়া সাথে নির্দিষ্ট করে দেওয়া এবং নির্দিষ্ট করে দেওয়া সেগুলো নিজের পক্ষ থেকে করা যেতে পারে না হ্যাঁ বরং সেটা সরিয়ে থাকতে হবে কারণ যেটা আপনার যে জিকির দোয়া গুলো ব্যাপক হারে এসেছে যেটার কোনো সময় নির্ধারিত করা হয়নি অথবা সংখ্যা নির্ধারিত করা হয়নি জায়গা নির্ধারিত করা হয়নি পদ্ধতি নির্ধারিত করা হয়নি সেটাকে ওইভাবে রাখতে হবে কখনও সেটাকে আপনি কোনো পদ্ধতির সাথে বিশেষ করে দিতে পারেন না অথবা কোনো সময়ের সাথে সংখ্যার সাথে বিশেষ করে দিতে পারেন না যেইভাবে ব্যাপক এসেছে সেইভাবে ব্যাপকই রাখতে হবে এবং এরকমভাবে আমরা দেখতে পাই যে যেটা আপনার কোন জায়গায় যদি আমরা দেখতে পাই যে আমলগত কোন মাধ্যমে জিকির বা দোয়াকে নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট সংখ্যার সাথে নির্দিষ্ট জায়গার সাথে যদি নির্দিষ্ট করা হয় বা নির্দিষ্ট ধরনের সাথে তাইলে আমরা ওইভাবেই সেই জিকির দোয়া করতে চেষ্টা করব। কিন্তু যদি না থাকে তখন সেটা সেইভাবে করতে চেষ্টা করবে না। আর আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ বরৎ সালাতের পরে সম্মিলিত জিকির বা সম্মিলিত দোয়া এটা কিন্তু না রসুল আকর থেকে মৌখিক ভাবে সাব্যস্ত হয়েছে না কার্যগত সাব্যস্ত হয়েছে না রসুলের কোন সাপোর্ট ছিল কোনটাই ছিল না सम्मिलित दामजत करवा जाएम दोमे हम मुक्त क्षेत्र बोलुक আপনার সম্মিলিত দোয়া করার চেষ্টা করে ফলস সালাতের পরে অথবা কোরআন তালাওয়াতের পরে বা ধর্মীয় কোন অবশ্যই বেদাত করেছে যে উপর কোনো সরিয়াতের প্রমাণ নেই যেটা ছিল না তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে এবং আরেক হাদিসের মধ্যে বলেছেন মানে আমির কেউ যদি এমন কোন কাজ করে যেটার উপর আমার কোন সাপোর্ট নাই তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে সুতরাং এরকম কাজ আমাদের করা যাবে না যে পদ্ধতি করতে হতো তাহলে এই ক্ষেত্রে রসুল এখন ইসলাম এবং খোলা ফেরা আসে দিন এবং অন্যান্যরা অগ্রবর্তী থাকতেন কারণ তারা তো কল্যাণ থেকে দূরে থাকতেন না অথচ তাদের থেকে না থেকে না সাবেক রাম থেকে এটা পাওয়া গেছে এবং আমরা বেদাতুল অনুসরণ করে যে ব্যাপারে রসুল আহমী দিয়েছেন রসুল আকম ইসলাম বলেছেন যে তোমরা অবশ্যই বেদার থেকে অবশ্যই দূরে থাকবে কারণ প্রত্যেক বেদাতি ভ্রষ্টতার কারণ এই কারণে আমরা বলবো এই যে প্রসিদ্ধ যে বেদারটা আমাদের সমাজে চালু রয়েছে সেটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো